ইন আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লা আল্লাহর পক্ষ থেকে পাওয়া নিরাপত্তা আমাদের জন্য অপরিহার্য আপনি যদি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা প্রত্যাশা করেন আপনি যদি চান যে আল্লাহ আপনাকে হেফাজত করুন তাহলে আপনাকে অবশ্যই সলাৎ আদায় করতে হবে কারণ নবী সাল আলহি ওসাল্লাম বলেছেন মনসল্ল ফজরুফি জামায়াতিন ফিম্লা যে কেউ জামায়াত ফজরের সল্লাৎ আদায় করে সে আল্লাহ সুবাহন আল্লার তত্ত্বাবধানে থাকে এমন আরও অনেক হাদিস আছে সময় স্বল্পতার কারণে সেগুলো উল্লেখ করা যাচ্ছে না সলাৎ আদায় করার সময় আপনি আল্লাহর হেফাজতে থাকবেন আপনার কি আল্লাহর হেফাজতে থাকার প্রয়োজন নেই আপনার কি আল্লাহ সুভান হাত আয়লার তত্ত্বাবধানের প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় তবে আপনাকে সলাৎ আদায় করা শুরু করতে হবে আপনাদের মধ্য থেকে কেউ যদি কোনো ভাই বা বোনের কাছে গিয়ে বলেন আমরা অমুক ভাই বা বোনের বাসায় গিয়েছিলাম তিনি আপনার অনেক প্রশংসা করলেন তখন তার অনুভূতি কি হবে উৎসাহভরে তিনি জানতে চাইবেন তার ব্যাপারে কি কি বলা হয়েছে খুটিয়ে খুটিয়ে জানতে চাইবেন তিনি মানুষ যখন আমাদের নিয়ে ভালো কথা বলে আমাদের প্রশংসা করে তখন আমরা আনন্দিত হই আপনি কি চান আল্লাহ ও তার ফেরেশাগণ আপনাকে নিয়ে কথা বলুন যদি আপনি চান আল্লাহ এবং ফেরেশ তাগন আপনার সম্পর্কে ভালো কথা বলুক তবে সলা তদায় করুন কেননা নবী সাল্লু আলহি আসাল্লাম বলেছেন ফজর ও আসরের সময় ফেরেশাগন আল্লাহর কাছে যান এবং তখন আল্লাহ তা আলা তাদের জিজ্ঞাসা করেন আমার বান্দাকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছ আল্লাহ এবং ফেরেস্তাগণের মধ্যে আলোচনা হচ্ছে বান্দাকে নিয়ে তার বান্দারা কি করছে কি অবস্থায় আছে আল্লাহ সুবাহ আল্লাহ তা ভালো করেই জানেন আল্লাহ তাল্লাহ দেখছেন কিন্তু এই আলোচনা আমরা যারা সলাৎ আদায় করি তাদের জন্য সম্মান ও মর্যাদা আর যারা সলাৎ আদায় করে না তাদের জন্য দুর্দশার একটি রূপ মহান আল্লাহ প্রশ্ন করবেন ফেরেস্তাগন জবাবে বলবেন হে আল্লাহ আমরা তাকে আশরের সালাত আদায়রত অবস্থায় রেখে এসেছি আমরা তাকে ফজরের সলাত আদায়রত অবস্থায় রেখে এসেছি সলাৎ আদায়কারীদেরকে নিয়ে কারা কথা বলবে কারা প্রশংসা করবে আপনার চারপাশে সাধারণ কিছু মানুষ আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন না বরং আল্লাহ সুবাহ হুয়াতে আয়লা এবং তার ফেরেস এখন ধরুন আপনি ফজর এবং আসরের সময় ঘুমাচ্ছিলেন তখন আপনার ব্যাপারে কি বলা হবে ফেরেস্তারা বলবে হে আল্লাহ সে নাক ডেকে ঘুমাচ্ছিল হে আল্লাহ সে একটি ক্লাবে ছিল হে আল্লাহ সে গল্প গুজব এবং রইবধ করছিল আপনার সম্পর্কে কি আলোচনা করা হবে তা আপনাকে ঠিক করতে হবে আপনি কি আপনার জীবনকে সুশৃঙ্খল করতে চান আপনি কি চান আপনার জীবনকে আরও উন্নত এবং কল্যাণময় করতে আপনি কি জীবনে চান আরও শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা সলাতের মাঝে আপনি পাবেন এ সব কিছুই সলাত মানুষের জীবনে আনে কল্যাণময় পরিবর্তন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনে সল্যাত আল্লাহ হসবাহন আল নবী শোয়াইব সালামের কম যখন দেখলো তিনি তাহিদের দিকে আহ্বান করছেন এবং তার মধ্যে কল্যাণময় পরিবর্তন দেখা যাচ্ছে তখন তারা বলেছিল হে সোয়াইব আপনার সলাাত কি আপনাকে এটাই শিক্ষা দেয় যে আমরা ওই সব উপাস্যদেরকে পরিত্যাগ করবো আমাদের বাপদাদারা যাদের উপাসনা করত। অথবা আমাদের ধন সম্পদে ইচ্ছামতো যা কিছু করে থাকি তা ছেড়ে দেব সোয়াইব এই সলাতে কি আপনাকে বদলে দিল তারা তার মাঝে একটি পরিবর্তন দেখতে পেয়েছিল এবং এটাকে তারা সম্পৃক্ত করেছিল সলাতের সাথে সলাত একজন মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন আনে অল্ল রসুল ইব্রাহিম আলহিসাল্লাতসাল্লামের কথার দিকে মনোযোগ দিন তিনি বলেছিলেন রব্বিজা আল্নি মুহ হে আমার পালনকর্তা আমাকে সলাৎ কায়েমকারী করুন হে অল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তাদের সলাৎ আদায় অবিচল ইসা আলাহিস্লা সাল্লাম শিশু অবস্থাতেই দোলনা থেকে বলেছিলেন ও সনি বিশ আল্লাহ আমাকে সলাত আদায়ের নির্দেশ দিয়েছেন আপনি কি জান্নাত চান আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো জান্নাত কেননা এই দুনিয়াতে আমাদের অবস্থান সাময়িক একসময় না এক সময় আমাদের সবাইকে মরতেই হবে যদি চিরকাল বেঁচে থাকার নিশ্চয়তা থাকত। তাহলে আমি আপনাকে সলাত আদায় করতে বলতাম না যদি আপনি চিরঞ্জীব হয়ে থাকেন তাহলে আমার কথায় কান দেওয়ার প্রয়োজন নেই প্রয়োজন নেই ইসলাম সম্পর্কে কোনো আলোচনা শোনারও তবে আপনি যদি নিশ্চিতভাবে জেনে থাকেন যে একদিন না একদিন আপনার রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে তাহলে আপনাকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায় হয় জান্নাত অথবা জাহান্নাম আপনি কি জান্নাত চান দেখুন নবী সাল আলি ওসাল্লাম কী বলেছেন মানসল্ল বারউদ্দাইনি দাহল যেন অধিকাংশ আলিমের মতে এই দুই সলাত হল ফজর এবং ঈশা কিছু আলিম বলেছেন যে এই হাদিসে যে দুই সলাতের কথা বলা হয়েছে তা হলো ফজর এবং আসর তবে সঠিক মত হলো এই দুইটি সলাদ হলো ফজর এবং আহিষা অবশ্যই জান্নাতে ঢোকার জন্য আমাদের পাঁচক্য সলাদই আদায় করতে হবে তবে বিশেষ করে ফজর এবং আইসার কথা বলার কারণ হলো এই দুটি ওয়াক্তের সলাদ অনেক বেশি ছুটে যায় বিচারের দিন জাহার নামের আগুনের উপর থাকবে একটি ব্রিজ এই ব্রিজের নাম আসিরাত সিরাত নামের ব্রিজটি চুলের চেয়েও সরু তলওয়ারের চেয়েও ধারালো এর নিচে থাকবে জাহার নামের আগুন যে আগুনের শিখা তিন হাজার বছর ধরে সাদা থেকে লাল আর তারপর লাল থেকে কালো হয়েছে যে আগুন একটি পাথর ছুঁড়ে দেওয়ার পর তা জাহান্নামের তলদেশে পৌঁছাতে সময় লেগেছিল সত্তর হাজার বছর এই আগুনের উপর হলো আজ সিরাদ এর ডানে বামে থাকবে কালালিব নামে থাবার মতো আংটা যা সিরাত থেকে টেনে আপনাকে নিয়ে যাবে জাহান্নামের মধ্যে আমাদের প্রত্যেককে এই ব্রিজ পার হতে হবে যদি আপনি ইসলামের উপর দৃঢ় হন আপনার ইমান আপনার আকঈদা আপনার আমল যদি ভালো হয় তাহলে আপনি এই ব্রিজ পার হয়ে যাবেন বাতাস আর চেয়ে দ্রুত গতিতে। আর যদি আপনার ইমান আর আপনার আমল দুর্বল হয় তাহলে আপনাকে পার হতে হবে হামাগুড়ি দিয়ে বুকের উপর ভর দিয়ে নিজেকে টেনে হিচড়ে। এই ব্রিজে কোনো আলো থাকবে না আলোর একমাত্র উৎস হবে আপনার আমল আপনার সল্যাদ কেউ কেউ এই ব্রিজে উঠবে এক বিন্দু পরিমাণ মিটিমিটি আলো নিয়ে এই আলো চলতে নিভতে থাকবে যখনই আলো নিভে যাবে উপক্রম হবে ব্রিজ থেকে জাহান নামে পড়ে যাওয়ার তখনই আবার আলো ফেরত আসবে কেউ কেউ ওইভাবেই পড়ে যাবে জাহান্নামের আগুনে কেউ টিকে থাকবে অনেক কষ্টে আপনি কি এই ব্রিজ পার হয়ে জান্নাতের আঙিনায় পা রাখতে চান জানেন সাহাবাই কেরাম এবং আমাদের পূর্ববর্তী আলিমগঞ্জ কি বলতেন তারা বলতেন এই সিরত পার হয়ে জান্নাতের আঙিনায় পা রাখার আগে আমরা বিশ্রাম নেবো না কারণ ব্রিজ পার হওয়ার আগে কোনো নিশ্চয়তা নেই আপনি কি ব্রিজ পারি দিতে চান আপনি কি চান আপনার আলো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক সেই দিন ডিউরাসেল ব্যাটারির আলো থাকবে না থাকবে না কোনো ফ্ল্যাশলাইট কিংবা স্পটলাইট সেই দিন আলোর একমাত্র উৎস হবে আপনার সোল্যাত নবী সাল্ল আলী হাসাল্লাম বলেছেন সুসংবাদ তাদের জন্য যারা অন্ধকারে হাঁটে বাইরে রাতের অন্ধকার আপনি জেগে উঠলেন ফজরের সল্যাতের জন্য অন্ধকারের মধ্য দিয়ে আপনি হাঁটতে শুরু করলেন মসজিদের উদ্দেশ্যে যেহেতু দুনিয়াতে আপনি আল্লাহর জন্য অন্ধকারে হাঁটলেন তাই বিচারের দিনে আল্লাহ আপনার জন্য অন্ধকারকে পরিণত করে দেবেন আলোতে যাতে করে আপনি এই ব্রিজ পার হতে পারেন নবী সাল্লু আলি হুয়াশাল্লাম আরও বলেছেন মান মানে হ্যা যে ব্যক্তি সলাতেের হেফাজত করবে কেয়ামতের দিন এটা তার জন্য নূর হবে সাক্ষ্য এবং নাজাতের উশিলা হবে এটা হলো হাদিস্টির প্রথম অংশ আ তাহরিব নিয়ে আলোচনার সময় আমরা কথা বলব হাদিসের দ্বিতীয় অংশ নিয়ে হাদিস্টির প্রথম অংশ হলো যদি আপনি পাঁচ অক্ সলাত আদায় করেন তাহলে সেটা আপনার জন্য বিচারের দিন নূর হবে যেন আপনি ব্রিজ অর্থাৎ সিরাত अतिक्रम करते किया मतर दिन जख अल्लाह सुबहानला जिज्ञास कर तुम्हार प्रमाण क्य तक सलायैद आपनर पक्षे सी जो मानस के जहां नामे निक्षेपना रक्षा कर विचारे दिन प्रथम प्रश्न सलेद ने महान अल्लाह सुबहान सामने दाड़ें सर्वप्रथम जिसय जिज्ञासा ता हल सलेद जदि यह प्रश्न उत्तर इतिबाचक है तब परवर्ती हिसेब इतिबाचक है और जदि एटनवाचक है পরবর্তী সব নেতিবাচক হবে এটাই নবীসল্ল আলী হাসাল্লাম আমাদের শিখিয়েছেন সোল্যাতের জন্য তার রইবের ক্ষেত্রে আমি দশটি বিষয় উল্লেখ করেছি এখন আমরা আলোচনা করব দ্বিতীয় পয়েন্ট অর্থাৎ সময় মতো সলাত আদায় করা নিয়ে এখানে আমরা এটি নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করব। কারণ বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে স্বতন্ত্রভাবে আলোচিত হওয়ার দাবি রাখে তাছাড়া আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হলো যারা সলাত আদায় করে না তাদের সলাতের দিকে আনা समय मतो सलाद आदाय स्वतंत्र विषय जार गुरुत्व अनेक हादिस आलोचना आए युत अपरिसीम य भिन्न विषय भी तब सल आलोचन समय मत सलादाय आलोचना थका आवश्यक तई संक्षेपे किल अच्छा बोल तो सलााद आदाय करते सर्वोच्च कत समय लागे गड़े पांच थत मिनट ये अल्प समय क्चटा कर फिलले कह जाए ठीक जे भोटवल माँ अथवा अपन शिक्षक आपके बाड़ी क्च শেষ পর্যন্ত যেহেতু কাজটা আপনাকে করতেই হবে তাহলে তো দেরি করে কী লাভ কিংবা চিন্তা করুন আপনার বাড়ির বিদ্যুৎ কিংবা পানির বিলের কথা এক সময় এক সময় বিল আপনাকে পরিশোধ করতেই হবে তাহলে এতে দেরি করে কি ফায়দা একই কথা প্রযোজ্য সলাতের ক্ষেত্রেও ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে শেষ দিকে কিংবা রাতে যে সময় সলাত আদায় করুন না কেন আপনার কিন্তু সেই একই সময় লাগছে সেই পাঁচ থেকে সাত মিনিট সময় তাহলে কেন আপনি এত বিলম্ব করবেন কেন আপনি এমন কাজে দেরি করবেন যেটা আপনাকে যে কোন উপায় করতেই হবে এবং সময় মতো সলাতা দায় করাটাই যখন সর্বোত্তম নবী সাল্লু আলি আসাল্লামকে এক সাহাবি জিজ্ঞাসা করলেন সকল কাজের মধ্যে সর্বোত্তম কোনটি নবী সাল্লু আলিহাস্লাম বললেন সময় মতো সলাতা দায় সাহাবি বললেন হে আল্লাহ রসুল এর পরে কী নবী সাল্লু আলিহি আসাল্লাম বললেন তোমার পিতামাতার প্রতি সদয় হওয়া সোহাবি বললেন হে আল্লাহ রসুল তারপরে কী নবী সাল্ল আলী ওয়াসাল্লাম বললেন আল্লা রাহে জিহাদ করা সময় মতো সলাদ আদায় করা হলো সর্বোত্তম আমল এবং এটা আপনাকে আদায় করতেই হবে তাহলে একে বিলম্বিত করার ফায়দাটা কি ব্যাপারটা আরেকভাবে চিন্তা করে দেখুন আপনি কি কখনো আপনার বসকে বলবেন আমি প্রতিদিন সকালে 5 মিনিট দেরি করে অফিসে আসতে চাই এই আবদার কি কোনো বস মেনে নেবে কোন স্কুল কি মেনে নেবে কোন ছাত্রের এমন আবদার বরং অধিকাংশ স্কুলে নয় বা দশ দিন দেরি করে গেলে ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় চাকরির ক্ষেত্রে বারবার এমন দেরি করলে অফিসে আপনার নামে অভিযোগ আসবে এবং এটা চলতে থাকলে আপনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে কিন্তু চিন্তা করে দেখুন প্রতিদিন আপনি সলাতের জন্য দেরি করে আসছেন অথবা একবারই সলাদ পড়ছেন না দুনিয়ার স্কুল দুনিয়ার অফিস এই আচরণ মেনে নেয় না কিন্তু মহান আল্লাহ হাসুবাহনওয়া তালা আপনার এই অবাধ্যতা সহ্য করছেন আপনার উপর মহান আল্লাহ হুসবাহন তালার দয়ার মাত্রা একটু হলেও কি বুঝতে পারছেন আল্লাহ নিশ্চয়ই মুসলিমদের উপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে সলোদকে মুসলিমদের জন্য ফরজ করা হয়েছে নির্দিষ্ট কিছু সময়ে তাই আমাদের মনোযোগী হতে হবে যথা সময়ে সলাদ আদায় যখন সল্যাতের ওয়াক্ত হবে তখন আমাদের সলাৎ আদায় করতে হবে একে বিলম্বিত করা যাবে না আমাদের আলোচনার তৃতীয় পয়েন্ট হলো তার হিপ যা হলো আমাদের প্রথম পয়েন্ট অর্থাৎ তার বিপরীত প্রথম বিষয়টি ছিল সলাতের ব্যাপারে প্রতিশ্রুতি এবং পুরস্কার আর তার হিব হল সলাদ আদায় না করার পরিণাম নিয়ে আলোচনা এই তালিকায় প্রথম কথা হলো আপনি কি কাফের বিবেচিত হতে চান ইচ্ছাকৃতভাবে সলাদ আদায় করা থেকে বিরত থাকা ব্যক্তি কাফের কি না মতো পার্থক্য আছে কিছু আলেমদের মতে যে ব্যক্তি সলাৎ আদায় করে না সে কাফির ইয়াহুদি এবং খ্রিস্টানরা যেমন কাফির তেমনি ইচ্ছাকৃতভাবে সলাৎ আদায় করা থেকে বিরত থাকা ব্যক্তিও কাফির আমি এই মতটিই গ্রহণ করি এবং কিছু ক্লাসে এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি উভয় পক্ষের হাদিস সমূহ উপস্থাপন করে আমরা দেখিয়েছি যে ক্ষেত্রে নির্বাচিত অভিমতটি হল যে সলাত আদায় করে না সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে ইমাম ইম্ন তাইমিয়া রহেমাহুল্ল যার ইমামের মতামতগুলো সংকলন করেছেন এবং তার ফতোয়ায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তবে হবে সলাত আদায় করা থেকে বিরত থাকা ব্যক্তি কাফির কিনা না সেটা এই মুহূর্তে আমাদের আলোচনার বিষয় নয় যদি এমন ব্যক্তিকে কাফির গণ্য নাও করা হয় এটা অত্যন্ত গুরুতর পর্যায়ের অপরাধ এবং এর জন্য তাকে কঠিন শাস্তি দেওয়া হবে যে ইচ্ছাকৃতভাবে সলাৎ আদায় করবে না তার উপর আল্লাহ সুবাহানাহ তলা প্রধান্বিত হন দেখুন নবী সাল্ল্লাহ আলহাসাল্লাম কি বলেছেন একজন মুকমিন এবং কুফরের মাঝে পার্থক্য হল সলাদকে অবহেলা করা হাদিসটি উল্লেখিত হয়েছে আহমাদ মুসলিম আবুদাউদ ইবনু মাজাহ এবং আত্তির মিজিতে বাইনার রাজুল ও বাইনাল কুফর কুফর তর্কুসলাহ এই বিষয়ে আরেকটি হাদিস হলো নবী সাল্লু আলহি ওসাল্লাম বলেছেন আমাদের এবং তাদের মাঝে পার্থক্য হল সলা ছেড়ে দেওয়া যে কেউ সলাদ ছেড়ে দেবে এবং এটাকে পরিত্যাগ করবে সে একজন কাফির এই হাদিসটি বর্ণিত হয়েছে ইবনু মাজাহ সাই আত্তির মিজি আহমেদ এবং আবুদাউদে যে সলাদ আদায় করে না সে যে মুসলিম না এটাই সম্ভবত তার সবচেয়ে সুস্পষ্ট প্রমাণ তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না এবং তার জানাজার সল্যাদ পরা যাবে না কেন কারণ রসুলসাল আলি ওয়াসাল্লাম বলেছেন মুমিন এবং কুফরের মধ্যে পার্থক্য হল সল্যাদ এখানে বলা হয়েছে আল কুফর এখানে ব্যবহৃত আলকে আরবিতে বলা হয় আল লিল আহিদ যদি হাদিসে আল না থাকতো তাহলে এখানে মতো অবকাশ থাকতো নাকি কুফরের একটি দিক কেবল সেটা নিয়ে তর্কের সুযোগ থাকতো কিন্তু যেহেতু রসুল্লাহ সাল আলহিসাল্লাম বলেছেন আল কুফুর তাই এটি কুফর আকবর বোঝায় এমন কুফর যা কাউকে ইসলাম থেকে বের করে দেয় মুসলিম পিতা মাতার ঘরে জন্মানো এবং বেড়ে ওঠার সম্মান পাওয়ার পর আপনি কি একজন কাফির হতে চান ইসলাম গ্রহণের পর আপনি কি তা পেছনে ছড়িয়ে দিতে চান আল্লাহ আপনাকে যা কিছু নিয়ামত দিয়েছেন আপনি কি চান তা ত্যাগ করতে আবদুল্লাহ ইবনুল শাকিক একজন তাবেই नबी सल्लमे सहबीगण सलायद व्यतीत इसलमरू ऐसे कुफर मने करतें ना जमन धरून सामर्थ्य थका सत्ते हज आदाय करनाटारे काफिर बला है ना जतनी विश्वास कर हज इसलम आवश्यिक विधान ततक्षण अपना के काफिर गण्य करा अर्थात हज के अस्वीकार करफिर बालन ना कर ले काफिर बला हैा जी आपनी विश्वास करें हज एक फरज इबादत তবে আপনি হজ পালন করেন না এমত অবস্থায় আপনি কাফির নন একই কথা সাওমের ক্ষেত্রেও যে ব্যক্তি শম রাখে না সে কাফির আজ পর্যন্ত কোনো আলেমী এমন বলেননি তবে শর্ত হলো আপনাকে এটি ফরজ বলে স্বীকার করতে হবে যদি আপনি বলেন সাওম ফরজ না তাহলে সেটা ভিন্ন বিষয় আপনি ইসলামের মৌলিক বিষয়কে প্রত্যাখ্যান করছেন যদি আপনি বিশ্বাস করেন যে এটা ইসলামের মৌলিক বিষয় কিন্তু এই বিধান পালন না করেন তবে সেটা গুরুতর গুণাহ তবে এটা আপনাকে দিন থেকে বের করে দেবে না কিন্তু সলাাতের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন আব্দুল্লাগম শাহিকের বক্তব্য হলো আর কোনো আমল ছেড়ে দেয়াকে সাহাবিগণ কুফোর মনে করতেন না কিন্তু সালাদ ছেড়ে দেওয়াকে তারা কুফর মনে করতেন মনে করুন কর্মব্যস্ত দীর্ঘ একদিনের পর আপনি বাড়ি ফিরে দেখলেন আপনার বাড়ি পুড়িয়ে মিশিয়ে দেওয়া হয়েছে মাটির সাথে আপনার পুরো পরিবার আপনার স্ত্রী সন্তান পিতামাতা ভাই বোন সবাই মরে পড়ে আছে পুড়ে যাওয়া বাড়ির ভেতর ঠিক তখনই আপনার ফোন বেজে উঠল আপনাকে জানিয়ে দেওয়া হলো আপনার সব বিনিয়োগ লসে পড়েছে আপনি সর্বশান্ত অল্প কিছু মুহূর্তের মধ্যে আপনি হারালেন আপনার বাড়ি টাকা এবং পরিবার এই সময়ের অনুভূতিটা কল্পনা করুন নবী সাল্লু আলি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের সালাত হারালো তার সাথে যেন এমনটাই ঘটলো এখানে আসরের সালাতের সময় ছুটে যাওয়া অর্থাৎ কাজা করার কথা বলা হচ্ছে একেবারেই আদায় না করার কথা বলা হচ্ছে না বরং মা গরিবের সময়ে কেউ আসরের সালাত আদায় করল এমন ব্যক্তির কথা বলা হচ্ছে তার অবস্থা এমন যে সে বাড়িতে গিয়ে তার বাড়িকে পুড়ে মাটিতে পতিত অবস্থায় দেখতে পেলো এবং তার পরিবারের সকল সদস্যকে পেল মৃত অবস্থায় নবী সাল আলহিসাল্লাম বলেছেন মেন ফেত হু উতিরা আসরি ফ্যুহু হু আপনার পরিবার বাড়ি এবং সম্পদ শেষ হয়ে গেল। এটা হলো যে সঠিক সময়ে সলাত আদায় করতে পারেনি তার ক্ষেত্রে চিন্তা করুন যে সলাত আদায় করে না তার ক্ষেত্রে কি হবে चिंता करू यदि शुद्ध सलादा आसरी नय वरुँ दैनिक पाँचवार एम है तार अवस्था केमन चिंता करूँ एध दैनिक पाचवार ना बर मासर पर मास बचर पर बचर धरे एक जो व्यक्ति सलायर अपराधबोधा केमन हुआ उचित जदि से प्रकृत पक्षे ही एक मुस्लिम है आपकी कि आल्लाह सुब्बह त आलर क्रोधे पतित होते चान कभी आपनी आल्ला क्रोधे सम्मुखीन हो टीके थबी सल्लाह आलहीसल्लम जो सलाद त्याग कर आल्ला तर रागान्वित हन আলবাজ্জারে হাদিসটি আছে আল্লাহর ক্রোধ তার অভিশাপ এবং শাস্তি সহজ কোনো বিষয় নয় আল্লাহ সুবাহ আল্লাহ পবিত্রকুরুল করিমে বলেছেন ও মাইলিল আলাইহি হি গদাবি ফদ হ এবং যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায় সে শেষ হয়ে যায় এটা হলো আল্লাহর শাস্তি আপনি কি আল্লাহর ক্রোধ অভিশাপ ও শাস্তির সম্মুখীন হয়ে টিকে থাকতে পারবেন যদি না পারেন তাহলে উঠুন সলা আদায় করা শুরু করুন আপনি কি আল্লাহর হেফাজতে থাকতে চান তার হিবের আলোচনায় আমরা এই কথা উল্লেখ করেছিলাম এখন তার হিব থেকে এর পাট নিন আল্লাহ সুবাহন তাল্লার পক্ষ থেকে নিরাপত্তা চাইলে সলাত আদায় করতে হবে নবী সাল্লু আলহিউাল্লাম বলেছেন ইচ্ছাকৃতভাবে সলা ছেড়ে দিও না এরূপ যে করবে সে আর আল্লাহর তত্ত্বাবধানে থাকবে না এটা তার হিবের আলোচনায় পড়ে এবং এই হাদিসটি এসেছে শাহী আত্মাবরানিতে আপনি কি চান আল্লাহ সুবাহন তালা আপনাকে ত্যাগ করুন আপনি কি আল্লাহ তালের তত্ত্বাবধান ব্যতীত বিচ্ছিন্ন হয়ে থাকতে চান না কেউই এমনটা চায় না আপনি কি চান আপনার আমলসমূহ বৃথা যাক এবং নিঃশেষ হয়ে যাক তার রিবের আলোচনা শুরুতে আমরা বলেছিলাম সলাতের কারণে আল্লাহ হসুবাহনহমাদ আয়েলা শুধু পুরস্কৃতই করবেন না বরং মুছে দেবেন আপনার পাপগুলো বিপরীতে যদি আপনি সলাত আদায় না করেন তাহলে আপনার সব আমলগুলো মুছে যাবে আপনি অনেক নেকামল করেছেন কিন্তু সলাত আদায় না করার কারণে আল্লাহ হসুবাহনহমাদ আয়েলা সেগুলো মুছে দেবেন তিনি এগুলো আপনার আমল নামায় লিখিয়েছিলেন এবং তিনি এগুলো মুছে দেবেন নবী সাল্লু আলি আসাল্লাম বলেছেন ম্যান ফেত হু সোলাত আসরি ফকদ হাপত আমেলুহু যে কেউ সলাতুল আসর ত্যাগ করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এই হাদিফে নির্দিষ্টভাবে আসরে সোলাতে কথা বলার কারণ হলো নবী সাল্ল আলি আসাল্লাম এর সময় এই সলাটটি সবচেয়ে বেশি ত্যাগ করা হতো তবে হাদিফের বক্তব্য শুধু সলাতুল আসরের জন্য নির্দিষ্ট না এখন চিন্তা করুন যদি কেউ পাচক তো সলাতই ছেড়ে দেয় তবে তার সমস্ত আমল নিঃশেষ হয়ে যাবে আল্লাহ সুব্বাহনতে আলে আল কুরআনে বলেছেন অবশ্যই মুনাফিকরা প্রতারণা করেছে আল্লাহর সাথে অথচ তারা নিজেরাই নিজেদেরকে প্রতারিত করে বস্তুত তারা যখন সলাতে দাঁড়ায় তখন দ্বারা একান্ত শিথিলভাবে লোক দেখানোর জন্য আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে সুরানির নিসাতে আল্লাহ সুবাহন আল্লাহ মুনাফিকদের নিয়ে আলোচনা করেছেন তিনি বলেছেন তারা সলাতে দাঁড়ায় অলসভাবে দেখুন নবী সাল্ল আলহি ওয়াশাল্লামের সময়কার মুনাফিকরা তবুও তো সলাৎ আদায় করত। কিন্তু আপনি তো সলাৎ আদায় করেন না মুনাফিকরা লোক দেখানোর জন্য সলাৎ আদায় করে তারা এটা আল্লাহর জন্য করে না তবু তারা অন্তত সলাৎ আদায় করে সলাত আদায় করার পরও তারা মুনাফিক হলে সলাৎ আদায় না করা আপনার কি অবস্থা কে নিকৃষ্ট কিভাবে আপনি সলাৎ আদায় না করতে পারেন যখন ইসলামে জীবিত সবার জন্য সলাতেের বিধান আছে যদি আপনি জীবিত থাকেন আপনাকে সলাত আদায় করতেই হবে পরিস্থিতি যাই হোক না কেন আপনি যুদ্ধক্ষেত্রে চারোদিকে অস্ত্রের ঝঞ্ঝন নি তরবারিগুলো আঘাত করছে একে অপরকে ছুটে যাচ্ছে তীর বুলেট এমন অবস্থাতেও সলাতের বিধান আছে কুরআনে যুদ্ধের সময় বিশেষ সলাতের কথা বলা হয়েছে পবিত্র কুরআনে আল্লাহ সুবাহনতে আলে বলেন সকল সলাতের ব্যাপারে যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী সলাতের ব্যাপারে আর আল্লাহর সামনে একান্ত আদেবের সাথে দাঁড়াও অতপর যদি তোমাদের কারো ব্যাপারে ভয় থাকে তাহলে পদচারী অবস্থাতেই পড়ে নাও অথবা সাওয়ারির উপরে তারপর যখন তোমরা নিরাপত্তা পাবে আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমাদের শেখানো হয়েছে যা তোমরা ইতিপূর্বে জানতে না এই সলাত হলো যুদ্ধের ময়দানের জন্য লোকেরা এদিক সেদিক দৌড়াচ্ছে তর বাড়িগুলো একটি অপরটিকে আঘাত আনছে এমন অবস্থায় পদচারী অথবা সাওয়ারি অবস্থাতেই সলাত আদায় করো এবং যখন নিরাপত্তা পাবে তখন আল্লাহ সুবাহনমদ আয়লাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদের শিখিয়েছেন যেখানে যুদ্ধের ময়দানেও আপনি সলাতত্যাগ করতে পারবেন না সেখানে শান্তির সময়ে ফ্যান কিংবা এসি লাগানো মসজিদে কিংবা নিজের আরামদায়ক ঘরের মধ্যে থেকেও আপনি সলাত আদায় করেন না কোন অজুহাতে আবার যদি আপনি বলেন আমি সলাত আদায় করতে ভয় পাচ্ছি তাহলে আল্লাহ আমাদেরকে কুরআনে বলে দিয়েছেন যে ভয় পাওয়ার সময়ও সলাত আদায় করতে হবে যদি আপনি এমন অবস্থায় থাকেন অথবা এমন এলাকায় থাকেন যেখানে ত্রাসের রাজত্ব এবং আপনি চরম ভীত অবস্থায় আছেন আপনার জানের উপর হুমকি আছে সে অবস্থার জন্যও সালাত আছে কোন অবস্থাতেই আপনি সলাদ থেকে দায়মুক্ত থাকবেন না একেবারে কোন অবস্থাতেই না যখন ব্যক্তি সলাদ আদায় থেকে দায়মুক্ত থাকতে পারেনি তখন আপনি কিভাবে সলাৎ আদায় না করার স্পর্ধা দেখান আবদুল্লাহ ইবন উম মাহতুম রাদু আল্লাহ আনহু সম্পর্কে আল্লাহ সুহান নিজের আয়াতটি নাজিল করেছিলেন আবে তিনি নবী সাল্লু আলহি আসাল্লাম ভ্রুকঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন আল্লাহ যার জন্য কুরআনে রসুল সাল্লু আলি ওয়াকে তিরস্কার করলেন সেই আবদুল্লাহ ইবন উম্মু মাহতুম হ্রদ্লাহ আহ নবী সাল্লু আলিউলামের কাছে গেলেন এবং বললেন হে আল্লাহ রসুল আমার দেহ দুর্বল আমার হাঁটতে সমস্যা হয় আমি অসুস্থ আমি বৃদ্ধ আমি কি বাড়িতে সালাতাদাই করতে পারি তিনি কিন্তু বলেননি আমি কি সালাত ছেড়ে দিতে পারি তিনি কেবল বলেছেন আমি কি বাড়িতে সালাত আদাই করতে পারি নবী সাল্লু আলি ওসাল্লাম বললেন আপনি কি আজান শুনতে পান তিনি বললেন হ্যাঁ তারপর নবী সাল্লাম আলি আসাল্লাম বললেন আপনার মসজিদে সালাত আদায় না করার ব্যাপারে আমি কোনো অজুহাত খুঁজে পাচ্ছি না দেখুন তিনি বৃদ্ধ অসুস্থ এবং দুর্বল যত অজুহাত চিন্তা করা যায় প্রায় সব কিছুই তার আছে তবুও তাকে মসজিদে সালাত আদায় করা থেকে অব্যাহতি দেয়া হলো না তাহলে তাদের ব্যাপারে কি হবে যারা সুস্থ সবল হয়েও মসজিদ থেকে দূরে থাকে বাড়িতেও সালাত আদায় করে না